এক সঙ্গীতপ্রেমী বন্ধুরা আপনারা শুনছিলেন দীপ্তস্বর শিল্পী গোষ্ঠীর প্রথম অডিও অ্যালবাম স্বপ্নের দীপ্তস্বর অ্যালবামটির দিক নির্দেশনায় ছিলেন শিল্পী মাইনুদ্দিন ওয়াদুর সঙ্গীত পরিচালনায় ছিলেন শিল্পী নাসিম হাসান আনসারি আর ব্যবস্থাপনায় ছিলেন ডাক্তার শরীফ আহমদ অ্যালবামটির কথাও শুরু করেছেন নাসিম হাসান আনসারি বাহাউদ্দিন বাহার ও সাইয়েব মাহমুদ অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন বাহাউদ্দিন বাহার সায়েব মাহমুদ ইমরান হুসাইন মোহাম্মদুল্লাহ সাহেব ও শিশুশিল্পী শামীম হুসাইন আর উপস্থাপনায় ছিলাম আমি সাফি বিন নুর প্রযোজনায় সুর ভুবন পরিবেশনায় দীপ্তস্বর শিল্পীগোষ্ঠী যোগাযোগ জিরো ওয়ান ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠায় জেগে উঠুন আপনিও আপনিও সহযোগী হন আমাদের এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি ইনশা আল্লাহ কথা হবে আগামী কোনো অ্যালবামে আল্লাহ হাফেজ